ইসলাম হলো চির দিনের ইসলাম হলো চির দিনের শান্তি নিশানা ইসলাম সারা অন্য সবই জাহানামের ঠিকানা ইসলাম হলো চির দিনের শান্তি সুখের নিশানা ইসলাম সারা অন্য সবই জাহান না ঠিকানা ইসলাম হলো চির দিনের শান্তি সুখের নিশানা ইসলাম সারা অন্য সব জাহা মে ঠিকানা শান্তি রাশায় বেহু দেশের মানুষ বেহুশ মোড় চিকার পিছে কার জীবন মরন সাধনা সারা অন্য সবই জাহানা ঠিকানা ইসলাম চিরো দিনের শান্তি সুখের নিশানা ইসলাম ছাড়া অন্য সবই জাহানা মেরি আবার কেউ বা করে গণতন্ত্র কেউ বা আবার না। ইসলাম ছাড়া অন্য সবই জাহানা ঠিকানা এর পিছিয়ে ঘুরে যারা ইবলি এর তার ঘুরে যারা ইবলিচার চেলা তারা ইসলাম ইসলাম ছাড়া অন্য সবই জাহান নামের ঠিকানা ওদের ওই ঢোকার পিছন ঘুরিষ্ঠা শুধুই মিছিল ওদের ওই ঢুকার পিছন ঘুরিষ্ঠা শুধুই মিছিল সময় মতো না বুঝিলে দেশের কিছুই থাকবে না গুড়িয়ে দেিমের জিন্দান খানা আঘাত জালিমের জিন্দান খানা রক্ত সুষার দোলে আজি সেজেছে মানুষ কন্যা शांति पी आशी जाराम छुटे आई देश बसराम शांति पी आशी जाराम दिने पथे जीवन दिल बिथा कि ইসলাম ছাড়া অন্য সবই জাহানা মের ঠিকানা ইসলাম ছাড়া অন্য সব জাহানা মের ঠিকানা ইসলাম নিশানা ইসলাম ছাড়া অন্য সবই জাহানা মে ঠিকানা ইসলাম হলো চির ও দিনের শান্তি সুখের নিশানা ইসলাম ছাড়া অন্য সবি জহান ঠিকানা इसलम बोलो चीरो दिनेर शांति सुखे निशाना इसलम छा हो सभी जहन मेरे ठिकाना